ইয়াল ইয় তু জু আল বিগত কলুন আলহামদুলিল্লা সিক্সটি ফাইভ পয় থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে কি শিক্ষণীয় আছে সেগুলোর মধ্যে মানুষের জন্য পশুর মধ্যে শিক্ষা আছে কি পশুর থেকে ল করতে হবে না শিখতে হবে না কিন্তু দেখো ওখানে কি আল্লাহ নিহি আমি তাদের পেটের মধ্যে যা আছে ওইটা তোমাদেরকে পান করাই তাদের প্যাটে কি আছে এই দুধ চামনে সেখান থেকে বের হয় আর কোন জায়গা থেকে দুধ বেরিয়ে আসে মিম্বাই ওখানে পানি জাতীয় জিনিসের মধ্যে তো কি আছে তাদের ময়লা আবর্জনা প্রসাব পায়খানা আছে এক দিকে আর বাকিটা আছে রক্ত এগুলোই তো পানি জাতীয় জিনিস ওখান থেকে তিন নম্বর পানি জাতীয় জিনিস আবার এই দুধ কেমনে বাইর হলো কোথায় থাকে কেমনে থাকে পশুকে কাটলে তো রক্ত বের হবে আর আছে কিছু মহিলা যেন প্যাটের ভিতরে যেগুলো আছে কোন জায়গায় থাকে সাদা দুধটা বলেন আমরা তো কত দুধ খেলাম কয়দিন চিন্তা করেছি এগুলো এই দুধের রংটা এত সাদা সাদার এক্সাম্পল দিতে গেলে আমরা কি বলি একেবারে দুধের মতো সাদা তাই এই দুধের মধ্যে এটা এত সাদা যে এর মধ্যে কোনো স্পট নেই এই রংটার মধ্যে কোনো বিবর্ণ হয় না কখনো কথা যে ছিল থেকে আসলে রক্ত টক্তা দিয়ে এরকম করে কিছু আসবে অথবা প্রস্তাব যেভাবে আসবে এখানে যেভাবে ওগুলো মতো কিছু আসবে নারী ভূমি থেকে কোনো কোনটাই নাই এত পিওর এত ক্লিন তো এই যে আল্লাহ বের করে আনলেন কি কুদরত আল্লাহ তালার ফিট করে দিয়েছেন মেশিন চলে তো আমরা দেখি যে একটা যন্ত্র আছে ওটা মাঝে দিয়ে বের হয় কোন যন্ত্র করে ভিতরে দেন না এরকম কিছু ন্যাচারালি আসছে বাত দিয়ে আসছে সেটা লাবান এই দুধের মধ্যে যত খাদ্য উপাদান মানুষের জন্য দরকার পজিটিভ যত খাদ্য উপাদান দরকার সবগুলো আছে আল্লাহ সব রাখছেন এখানে আমাদের শরীরের জন্য শরীর যে ক্ষয় হয় ক্ষয় পূরণের জন্য যাবতীয় বিষয়গুলো এই দুধের মধ্যে আসে একটা খাবার মুরু রেহীন যে এটা পান করতে কোন বাধা নাই একদম ইজিলি পান করা যায় একটা ড্রিঙ্ক এর খুব ইজিলি পান করা যায় এমন নয় যে এমন একটা জিনিস খেতে অনেক কষ্ট করা লাগে ভাত খেতে অনেক চাপাতে হয় আমার ওস্তাদ ছিলেন সব কাজেই কষ্ট আছে ভাত খাইতেও কষ্ট আছে প্রতি লোকমা হা করা লাগে শুধু হা করলে হয় না ঢুকে আবার চাবাইতে হয় অনেকক্ষণ তো এখানে দুধ খেতে সব হাঙার আল্লাহ করে ঢেলে দিলেন বাস ভিতরে চলে গেল লাগে না কিছু এবং এটা হাইয়ে নানি মানসরে বা এর মধ্যে কোন ধরনের মিষ্টি বেশি হলো ঝাল হলো লবণ কম হয়েছে বেশি হয়েছে কিছুর কোন ভেজাল নাই তাই না এত রেডিমেড একটা ড্রিঙ্ক এত উপকারী একটা জিনিস এত সহজলভ্য একটা জিনিস তারপর আল্লাহ তালা বলছেন যে এই যে তোমরা দেখলে পেলে খেলে পান করলে এই মধ্যে কি তোমাদের শিক্ষা আছে না অনেক শিক্ষণীয় আছে যে আমার আল্লাহ কত কুদরত আছে কত ক্ষমতা তার আছে আর কত নিয়ামত তিনি আমাদের জন্য ইজিলি অফার করেছেন অ্যাভেলেবল করে দিয়েছেন আরো তোমাদের জন্য সুন্দর সুন্দর মজাদার খাবার জাতীয় কত জিনিস ফল ফল আদি গুলো যেমন আসে বিশেষ করে নাহিল খেজুর গাছ এই যে খেজুর আসে নাখিল থেকে খেজুর গাছকে বলা হয় নাখিল আর খেজুর বলা হয় তামার থেকে তোমরা যেটা পাও এটা নাখিল কিন্তু পাম ট্রি অরিজিনালি এই পাম ট্রির মতো যত রকমের এই কোয়ালিটির গাছ আছে সবগুলোকেই না বলে বা সবগুলোকে পাম ট্রি বলে খেজুর গাছ এর কাছাকাছি কি হতে পারে বলেন তো তাল গাছ আর কি হতে পারে নারকেল গাছ সুপারি গাছ এগুলো সবগুলো নাখিলের ভিতরে পড়ে তো এগুলোর মধ্যেও তোমাদের জন্য অনেক সুন্দর না খেলির মধ্যে বিশেষ করে আর দাসে কে ছিল খেজুর আর খেজুরটা এত উপকারী এগেইন আরেকটি জিনিস এত দামি কোয়ালিটির দিক থেকে এটা এত মূল্যবান এর মধ্যে সকল অ্যাগেন খাদ্য উপাদান রয়েছে পজিটিভ প্রচুর ফাইবার প্রচুর ভিটামিন অনেক কিছু তার মধ্যে আছে মানুষের জন্য তারা খাবার থাকত না তাদের ঘরে কালো জিনিস আর কোন রং টং নাই এগুলো খেয়ে কোন সময় মাসও কাটিয়ে দিয়েছেন একাধিক মাছ কাটিয়ে আর বিশেষ করে যারা প্রসূতি তাদের জন্য খেজুর খুবই উপকার বাচ্চা দুনিয়াতে আসা পরে মায়ের যে অনেক রক্ত যায় এনার্জি চলে যায় শক্তি চলে যায় এটা ক্ষতি পূরণের জন্য সবচেয়ে ভালো খাবার কোনটা খেজুর এটা আমরা মনে করি নেই গুলো সেটা পাইলাম কোথায় আমরা হ্যাঁ মরিয়াব আলাই সালামকে আল্লাহ তালা সেটা রেকমেন্ড করেছিলেন তাই না আর বিজ্ঞানীরা দেখলো যে খেজুরের মতো আর কোনো খাবার মায়ের স্বাস্থ্যের এই এই অবস্থায় তাকে কুইক এনার্জি দেওয়ার জন্য আর কোনটা পাওয়া যাবে না এটা হচ্ছে এ নাখিল যে খেজুরের এই সুন্দর এক ফলটি আর আমাদের দেশে নাখিল মেইনলি যেটা যদি নারিকেল দাব বলেন সেটাও আরেকটি কুদরাত আমাদের ওই এলাকায় তো নারিকেল গাছ অনেক বেশি ছোট কালে দেখেছি মেহমান আসামি চট করে ছেলে একটা গাছে উঠাই দাও ডাব পেড়ে নিয়ে আসো রেডিমেড ড্রিঙ্ক দিয়ে দাও এটা আমাদের দেশে খুবই একদম কমন ছিল এখন তো কমিয়ে আসছে দুনিয়া সবকিছুই মানুষের গাছ লাগায় না খালি কাটে তো এইভাবে না খেলে মধ্যে আল্লাহ এত সুন্দর জিনিস রেখে দিয়েছেন তো আরব দেশের লোক নাকি একসময় এই নারকেল গাছ দেশের দিকে আসছে ইন্ডোপাক সাবকন্টিনেন্টে উপমহাদেশে আসছে এসে যখন দেখলো যে নারকেল মানে একটু নারকেল হয়েছে একদম ডাব না আর একটু হয়েছে তো কেটে যখন তাকে দিল যে পানি অফার করলো আর দেখে ওই ভিতরে কাটার পরে দুই দিকে পুরোটা বাইরে করলো কি একয়ার দেওয়া আছে আর এক মাঝখানে ড্রিঙ্ক আছে আল্লাহ তালা কত রেডি করে সেটা আরেক রেডিমেড ড্রিঙ্ক তাই না কিচ্ছু দেওয়া লাগে না আর উপকার অনেক বেশি এরও অনেক এখন বিজ্ঞানীরা বলে বা স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে যে তেলগুলো যে আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হচ্ছে খাবারের তেল যেটা ব্যবহার করি ভোজ্য তেল অয়েল বলেন আর সানফ্লাওয়ার অয়েল বলেন আর কি আছে প্রায়গুলোই সবগুলোই ক্ষতিকর কারণ মেইনলি তেলটা ইটসেল ক্ষতি না তেলকে বোতল জাত যখন করে বোতল করে দীর্ঘদিন রাখার জন্য বোতলে নষ্ট হয়ে যাবে নষ্ট থেকে বাঁচার জন্য যে একটা স্প্রে করে পাম্প করে দেয় এইটা মারাত্মক ক্ষতিকর জিনিস আমেরিকায় এরকম দিয়ে বোতল করা একদম কমপ্লিটলি সরকার নিষেধ করে দিয়েছে আর আমরা তো কিনি সমানে এত বড় বোতল পাওয়া যায় দুইটা নিলে নয় পাউন্ড কি খুশি আমরা এত সস্তা বেশি করে খাও দেশে এত দাম বেশি যারা স্বাস্থ্য সচেতন আছে দেখবেন ইংলিশ করা এগুলা একদম কিনেই না একেবারে কম খায় এখন বিজ্ঞানীরা বলে নারকেল তেল খেতে পাক করার জন্য নারকেল তেল ব্যবহার করতে ছোটকালে আমাদের ছোটবেলা নারকেল দিয়ে তরকারি পাকাত শ্রীলঙ্কা ওই সমস্ত কিছু কিছু দেশে নারকেল আরো বেশি তারা নারকেল তেল দিয়েই পাক করে এবং এটা ম্যাটার অফ হ্যাবিট অভ্যাস তো আল্লাহ তালা এই খিলের মধ্যে আমাদের দেশে আরেক রকম নাখিল আরো দেশে একরকম নাখিল সবগুলির মধ্যে আলো অনেক নিয়ামত রেখেছেন আনাব এরপরে আরেকটি গাছ বা ফলের কথা বলেন আনাব আঙ্গুর জাতীয় জিনিস আঙ্গুরেরও অনেক উপকার যে সমস্ত ফল আল্লাহ তালা কোরআনে পাকে প্রেজ ওয়ার্ডি হিসাবে উল্লেখ করেছেন যেগুলাকে আল্লাহ তালা প্রশংসা আলোকে পেশ করেছেন সবগুলোর উপকার বহুগুণ ডাউন্স না করে মানে নিন্দা না করে ভালো সেন্সে উল্লেখ করেছেন সবগুলোর উপকার অনেক বেশি ক্ষতির দিক অনেক কম তাহলে আঙ্গুরের বহু উপকার আছে ফলের মধ্যে কিন্তু একটা শ্রেষ্ঠ ফল উপকারের দিক থেকে তো এগুলো তোমরা কি করো আবার এগুলোকে তোমরা মাঝে মধ্যে এগুলা থেকে মদ ও বানাও খান হাসান সুন্দর রেজেক তৈরি করো দুটো আল্লাহ বলেছেন মদের কথা বলেছেন সুন্দর রেজেক এর কথাও বলেছেন তো বাকিটা সুন্দর রেজেক কারণ মদটা সুন্দর রেজেক না তোমরা মদ বানাও এখন আঙ্গুর যা তৈরি হয় ইউরোপের মধ্যে মেজরিটি ইচ্ছে স্পেনে পর্তুগালে এই সমস্ত দেশে ইটালিতে আঙ্গুর ম্যাজিটি কোনটা জন্য উৎপাদন করে মদ বানানোর জন্য অথবা ফল ইট এগুলো অনেক সুন্দর রেজেক্ট তোমাদের জন্য তো সুন্দর রেজেক্ট আছে তো আবার মদের মতো জিনিসও আল্লাহ উল্লেখ করলেন কেন খামাকা কেউ কেউ প্রশ্ন করতে পারেন তো যখন এই আয়াতিলাম আর তখন হারাম ছিল না ঠিকই কিন্তু সেটাও না সুন্দর রিজ্ক ছিল না তখনও আল্লাহ তালা এটা পছন্দ করেনি কিন্তু শরীয় তখন পুরো নাজিল হয়ে সারেনি এইসব বিষয়ের বোধ হয় এই সব এই যে পশুর কথা বলা হলো দুধের কথা বলা হলো বিভিন্ন সুন্দর দামি দামি ফলগুলো এগুলোর এত সুন্দর রেজেকের কথা বলা হলো কেমনে এগুলো তৈরি হয়ে আসে এত সুন্দর জিনিস মাটির থেকে বেরিয়ে এসে এত সুন্দর এত মিষ্টি খেদুর এত মিষ্টি আঙ্গুর এত মিষ্টি গাছে নিচে কি এতগুলো চিনি দেওয়া থাকে টানবে তারপরে আমাদেরকে দেবে কিছু না। কিছুই না এই মাটির মধ্যে কোথায় মিষ্টি পায় রস চিন্তা করে দেখো না কেন এগুলোর মধ্যে কত বড় আয়াত আছে প্রমাণ আছে দলিল আছে সাইন আছে যে যারা চিন্তা করতে চায় কে সৃষ্টি করলেন তার কত কুদ্রত কত ক্ষমতা আর তিনি আমাদের কল্যাণের কথা চিন্তা করে কত রকম নিয়ামত আমাদেরকে দিলেন কত রকমারি ফল কত রকমারি খাবার কত রকমারি পশু পাখি আমাদেরকে তিনি দিলেন খাওয়ার জন্য কত রকমের মাছ দিলেন কত রকমের সবজি দিলেন রকম রকম আর তিন বেলা একদিন পাঁচ দিন এক সপ্তাহ খেতেই থাকেন খেতেই থাকেন বিরিয়ানি প্রত্যেক বেলায় খান প্রত্যেক বেলায় খান আর মনে টাইবে ঢাকা শহরে যারা অরিজিনাল বাসিন্দা তাদের একটা গল্প আছে সেটা কি জানে যারা অরিজিনাল ঢাকার বাসিন্দা তারা অন্য জায়গা থেকে এসে বাসাবাড়ি করছেন তারা না যারা একটু কথা বলে কিছু উর্দু স্টাইলে হ্যাঁ তো ওনাদের পুরনো ঢাকার বাসিন্দাদের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে জামাই যখন বিয়েশাদি করে বাড়িতে বেড়াতে আসে কয়েকদিন থাকে প্রত্যেক বেলা বিরিয়ানি খাওয়ানো প্রত্যেক বেলা বিরিয়ানি খাওয়ানো বিরিয়ানি খাইও একটু বেশি মজাও হয় বেশ বেশি তাদের একটা কথা আছে যে এমন বিরিয়ানি খাওয়া যে থাকবে শাস প্রামাই যখন আ পারি না তখন নিজে বাজার করে আনবে তখন কি মেনু চেঞ্জ হবে ঘেমি চলে আসবে একেবারে বলেন এই যে সুন্দর কথা আসলো যে এত সুন্দর আপনার যদি কেউ কেউ হরিণের গোষ্ঠ পছন্দ করেন কেউ কেউ মনে করেন ইলিশ মাছ পছন্দ করেন কেউ চিংড়ি মাছগুলো পছন্দ করেন কিন্তু প্রত্যেক যদি খান একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন আর না এখন ভর্তা নিয়ে আসে ভালো লাগে না এগুলা তো আল্লাহ জানেন যে আমাদের রুচির প্রকৃতির মধ্যে বৈচিত্র লাগবে কত রকমের মিষ্টি ট ঝাল তিতা সব রকমের ব্যবস্থা রেখেছি রুচির পরিবর্তন হবে আবার এগুলো বিভিন্ন ফায়দাও আছে বহুমুখী সব কিছুর মধ্যেই যে কম আকল খরচ করে চিন্তা ফিকির করে তাদের জন্য কি আছে সুস্পষ্ট দলির প্রমাণ আছে যে আল্লাহ তালা কত কুদ্র আর আল্লাহ তালা তাদের কত কল্যাণকানী তাদের প্রতি তিনি কত এসান করেছেন যে এগুলো খে হে বান্দা ভোগ করে আমার এবাদত করো আমাকে ভুলে যেও না আমার কথা মেনে চলো কিন্তু মানুষ আল্লাহ আছেন যে আমার ভোগ করে আর নাফলমানি করে আর আল্লাহকে বলে কি আল্লাহটা চিনি না মনে হয় এগুলো সব আমি কামাই করেছি আমার টাকা পয়সা আছে আমি কিনছি আমি তৈরি করেছি আমি পাক করেছি এই আল্লাহ তালা এই সমস্ত আমাদেরকে দিলেন কেনার পয়সাও আল্লাহ তালা দিয়েছেন রোজ বরক আল্লাহ তালা দিয়েছেন এরপর আল্লাহ তালা আমাদেরকে আরো একটি বড় উপকারী জিনিসের কথা উল্লেখ করেছেন এবার সেটা আরো বড় কুদরতির ব্যাপার হা রব জুকাইলান না মিনাল আনিতা খেদী মিনাল জিবালি বুঝুতা অমিনেশারে অমিমায় রেসুন যে তোমার রব মৌমাসিকে ওহি নাজিল করে বললেন ওহি করে বললেন আনিতা খেদি মিনাল জিবালি বুঝুতা পাহাড়ের বিভিন্ন জায়গায় গিয়ে তুমি তোমরা ঘর বানাও তোমাদের বাসা বানাও অমিনেশারে গাছের মধ্যে গিয়ে বাসা বানাও অমিনা আর এসুন আর মানুষ মাথা টাথা বানায় যেখানে ফাঁক পাইলে ওখানে তোমরা ঘর বানাও মৌমাছির বাসা বানাও মৌচাক বানাও মৌচাক বানালো করবে মৌচাকুলি মি কুলিশ এরপরে বিভিন্ন ফুল থেকে খাও রস আস্বাদন করা ফুলের মধ্যে বসে বসে রস না কি দুলা আর তোমার রব তোমাদের রব তোমাদের জন্য রাস্তাগুলো দিয়েছেন কোথায় যাবে কেমনে যাবে কোথায় ফুল আছে এক গাছ থেকে আরেক গাছ কেমনে যাবা এক গ্রাম থেকে আরেক গ্রামে কেমনে যাবা মৌ চাকরি মৌমাসির দল কিভাবে যায় দেখছেন সব হাঁ গ্রামে কয়েকশ নয় কয়েক হাজার একসঙ্গে যাচ্ছে মাতার ঘুরে শু শু শু করে আওয়াজ হচ্ছে তাই না কোথায় কোথায় গিয়ে তারপর ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এক জায়গায় লোকেশন নিচ্ছে এবং একদম তোমাদের কন্ট্রোলে আসে এরকম করে আল্লাহ তালা তোমাদেরকে গাইড করছেন এই যে ও হা রবা নার রব নাহাল মৌমাস ওয়াহি করলেন কি ওয়াহি করে কি ও বললেন আল্লাহ কেমন পাঠালেন কোন ওহিনা ন্যাচারালি দিয়ে দিয়েছেন এই চেতনা এই ডিউটির কর্তব্যপরায়ণতা তারা বসে থাকতে পারবে না তাদের কাজ আছে তারা কাজ করতে হবে তারা এই ফুল থেকে নিতে হবে এবং মৌ চাকে রাখতে হবে এরপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে এগুলো মধু হবে এরপরে তারা বসে বসে এগুলা অনেক মজা করে খাবে তাই নাকি তারা খাবে না তারা জানে তারা খাবে না এটা কেন করে কি বাহিনী আলা লাগিয়ে দিয়েছেন আপনার জন্য কত দামি জিনিস তারা কাজ করছে আর করছে আর করছে পৃথিবীতে কি পরিমান মৌমাসি কাজ করছে কি পরিমাণ মধু জমা হচ্ছে সারা পৃথিবীতে জমা করেন কত টন হবে মিলিয়ন আল্লাহ শ্রমিক দিন রাত কাজ করছে কাদের আমাদের খেদমতে এত সম্মানিত করেছে। এত মফলুক লাগিয়ে দিয়েছেন তাদের খেদমত করার জন্যে যেগুলো খাও আর আমার শোকর আদায় করো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার কথা মেনে চলো হে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদত করতে আর এই গুরুত্বপূর্ণ কাজটাই মানুষ করে না এত নাফরমান হয়ে যায় মানুষ ওয়াহি তাহলে ওয়াহি অনেক রকম আছে নবীদের কাছে যে ওয়াহী আসে সেটা আল্লাহ তালার কালাম পৌঁছে দেওয়া আর আল্লাহর পক্ষে থেকে এলহাম কেউ ওয়াহি বলা হয় তাদের মনে ধারণা সৃষ্টি হয়ে যাওয়া এই জন্য মূসা আল্লাহলামের ব্যাপারে হাদিসে এসেছে তার মাকে আল্লাহ তালা ওহি করেছেন তো কেউ কেউ বলছে যেহেতু ওই কথা বলছে তাহলে তো উনি বোধহয় নবী ছিলেন কখনো একমত হন নাই সেটা চেতনা একটা ধারণা দিয়ে দিয়েছেন ওনাকে এই কাজ করতে হবে এই মুসা আল্লাহ সাল্লামকে একটা বাক্স মধ্যে ভরে ভাষে যেন ছেড়ে দিতে হবে দরিয়ার মধ্যে এই ধারণা আল্লাহ তাকে দিয়ে দিলেন তো এইভাবে এই ওয়াহী আসছে এখানে নবীদেরকে যেভাবে পাঠানো হয় জিবরি আলসাহের মাধ্যমে ওই রকম নয় তাদেরকে আল্লাহ তালা এই চেতনা দিলে যে কিভাবে কোথায় বাসা বানতে হবে মোচক বানাতে হবে একটু উঁচু থাকবে তার নিচে তারা লোককে এটা বানাবে এরকম একটা কায়দা আল্লাহ তাদেরকে শিখিয়ে দিয়েছে তাদের কোন ট্রেনিং লাগে না বাই নেচার তাদের ভিতরে ফেতনাথন এই জিনিসটা তাদের মধ্যে চলে আসে তারা এটা করে করতে থাকে অমিমায় রেসুন আর ইা জাতীয় কিছু তারা বানালে কোনো করতে পারো অতাকুলি মিন কুল্লিস মারাত তোমরা যত রকমের ফল ফুল আছে সবগুলো থেকে খাও ফলা দি মিন কুল্লিস মারাত মানে রোখ মারি এক একরকমের না ভ্যারাইটিস অফ দ্য ফ্রুটস থেকে যদি হয় ভ্যারাইটিস অব দা ফুল থেকে যদি হয় তাহলে সেই মধুটার কোয়ালিটি অনেক হাই হবে কারণ এখানে অনেক রকমের উপকরণ ঢুকেছে মোর কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট হবে যদি কোনো কোনো সময় সেদের হানি কোয়ালিটি হাই হয় সরিষার থেকে নেওয়া মধু সেটার কোয়ালিটি কোনো কোন দিক থেকে ভালো হয় কিন্তু আসলে সেদের মানে বড়ই গাছ এটার মধ্যে অনেকগুলো উপকার আছে হাজেসে এটার ব্যাপারে উল্লেখ করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জেনারেলি আল্লাহ তালা যেখানে বলেছেন মিন কুল্লিশ সমার সকল রকমের ফল ফুল থেকে নাও সেই হিসাবে ভ্যারাইটিস বেশি হলে এটার উপকার বেশি হতে পারে কারণ এখানে মোর উপাদান ঢুকেছে মোর এলিমেন্টস অফ মানে বেনিফিট এখানে পাওয়া যাবে তারপরে চাষল কি শুব না এখন যে গেল কত দূর যায় অনেক দূর যায় অনেক সময় গিয়ে তারা হারিয়ে যাবে না কোনখান দিয়ে গিয়েছিল তার মৌচাক কোথায় তার মনে আছে ঠিক মতো আসবে তার কোনো গুগল সার্চ করা লাগবে না ম্যাপ লাগবে না তাই না ঠিক মতো আসবে একটা মৌচাকের মধুও তার মৌচাককে মিস করবে না এবং সে আরেক মৌচাকে ঢুকবে না তার আসবে ধারণা দিয়ে দেওয়া একদম তোমাদের জন্য তোমাদের কন্ট্রোলে থাকবে তোমরা হারিয়ে যাবে না প্ল্যান করে দেওয়া এই রাস্তা দিয়ে তোমরা যাবে আর আসবে এই যে ফল ফ্রুটের রসটা খেলো গিয়ে তার পেটের ভিতরে যখন ঢুকলো ঢুকে এখন এটা তার প্যাটের মেশিন দিকে বের হয়ে আসছে লালার মত কিছু একটা কিন্তু এই লালাটা দামি লালা তার প্যাট থেকে বুতুনিহা সারাবুন এক চমৎকার সারা একটা পানীয় মধু বেরিয়ে আসলো সেখানে রাখে এই ফুলের এই রসটা মৌবাসে নিলো তার প্যাটে ঢুকালো এরপরে যখন বের করে দিল এই মধু হয়ে গেল এখন আপনি যদি অরিজিনাল অরিজিনাল ফুলের ওখানে গিয়ে ফুলকে খুব স্কুইজ করে জুস কিছু বের করে ফেলেন এগুলা মধু হবে কিছু কাজে লাগবে আপনি খান দেখি আপনার প্যার থেকে কি বাইরে হবে আল্লাহ আকবর তাদের প্যার থেকে সারাবুন বের হবে কত দামি সারাব কত দামি পানীয় মুখতালিফ আলু আনু কত রকমারি রঙের হয় কোনো মধু হয় একটু লালচে কোনো মধু হয় একটু গাঢ় কালো কোনটা হয় একটু মেটে রঙের কোনটা হয় একটু সাদা অনেক ব্রাইট কালারের হয় কোনটা একটু ডার্ক কালারের হয় এটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যায় এটা তো রকমারি কেন করেছে না আল্লাহ মধ্যেও ফায়দা আছে। কোন মধুর কোন দিক থেকে কোন কাজের জন্য ওই মধুরটার বেশি উপকার আবার কোন রোগের জন্য আরেক মধুটার বেশি উপকার বিশেষ করে যাদের যাদোচনার শিকার তাদের জন্য ছেদের হানি বেশি উপকার ছেদের মানে বড়ই পাতার ওটার দামও অনেক বেশি পি শেফা উন্নাস আর এই মধুর মধ্যে মানুষের জন্য রয়েছে শেফা এই তাদের শেফা মুসলিম অমুসলিম কেউ দিমত পোষণ করবে মনেক মধ্যে কি ব্যবহার করা হয় মধু ব্যবহার করা হয় আগের জমানায় যখন কোন ধরনের ইয়ে ছিল না এটা কি বলে অপারেশন করার জন্য অ্যান্টিসেপ্টিক অথবা কিছু কাজ করে তাছাড়া মানে অপারেশন করলে তো ইয়ে হয়ে ইনফেকশন হয়ে যাবে যে ইনফেকশন না হওয়ার জন্য এই মধু কাজ করে কোন কোন বনাঞ্চলে এলাকায় যেখানে ডাক্তার ইত্যাদি রকমের অ্যান্টিবায়োটিক ওই জাতীয় অথবা কি বলে যে ইনফেকশন বন্ধ করার জন্য যে সমস্যা ওষুধ পাওয়া যায় না তারা মধু দিয়ে সব চালায় ফি হেফা উল্লিনাস এর মধ্যে মানুষের জন্য এই মুক্তি রয়েছে মানুষের জন্য যারা চিন্তা করে এই লোকগুলোর জন্য কত যে শিক্ষা রয়েছে তারা চিন্তা করে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে এখানে শিক্ষা অনেকগুলো মৌমাসে লাইফ এর মধ্যে অনেক শিক্ষা আছে মৌ মাসিদের এই কাজের মধ্যে অনেক শিক্ষা আছে না খেয়ে জমাতে পারে আরেকজনের উপকার কাজ করে দেয় এটা তো পাওয়া গেল আর কি আছে অনেক পরিশ্রমী এত কাজ করে তিন নম্বর বলেছেন ডিসিপ্লিন ইউনিটি আনুগত্য তাদের রানী আছে আর কি আছে তারা মেনটেন করছে মানুষের জন্য এখানে শিক্ষা আছে তারপরে তারা তাদেরকে আল্লাহ তালা এত সুন্দর একটা টেকনিক দিয়েছেন কি সুন্দর করে তাদের ঘরগুলো তৈরি করে নিপুণ ভাবে করে কোনো ত্রুটি করে না যেন তেন ভাবে করে দেয় না সবাই মনোযোগ দিয়ে কাজ করে কোনো কালের মধ্যে ত্রুটি নাই আমাদের দেশে ছোট কালে দেখেছি যে বদলা কামলা নিলে কিছু বদলা কামড়া আছে কাজ করে আর কিছু আছে খালি ফাঁকি দেয় একটু পরে বিড়ি খায় ক চা খাওয়াবেন না পান খাওয়াবেন না এরপর বসে থাকে কতক্ষণ কতক্ষণ কাজ করে জানিয়ে থাকে মানে এত ফাঁকি বাজ এই মৌমাস কাজ করছে তারা কাজ করে কোন ফাঁকি ঝুঁকি দরকার সিরিয়াসলি আছে কমিটমেন্ট আছে এত ভালো ভালো গুণগুলো এগুলো তোমাদের আছে শিখো কত বড় পোকার থেকে আল্লাহ তালা এক মহা দামি জিনিস বের করে নিয়ে আসছে এখন মধুর মধ্যে শেপা আছে এখন কোন সময় দেখা যায় যে মধু কাজ করে না দেখা যায় হলো না ওই একজন সাহাবি বলল যে আমার ভাই তো খুব বেশি তরল পায়খানা হচ্ছে দাস্তর মত হচ্ছে কি করা যায় মুদি খাওয়াই কাজ হলো না তোর তখন তিনি বলেন সদা আল্লাহ ও কাজ বাবা কাজা বাবা আখি কা আল্লাহ তো সহি কথাই সত্য কথাই বলছেন তোমার ভাইয়ের প্যাট মিথ্যা কথা বলছে প্যাটের মতো কোন গন্ড কোথা আছে মধু কাজ করার কথা আল্লাহ ঠিক বলছো হক বলেছেন সত্য করে না তার কারণ কি মধুর মধ্যে আল্লাহ এই বেতারা এত কষ্ট করে খাঁটি জিনিস বানালো আর মানুষ তার মধ্যে ভেদাল ঢুকে দিয়ে নকল করে ফেললো এখন এই খাঁটি মধু কেনার জন্য আপনি যে কত জায়গায় যাবেন দেশ থেকে দেখছে এখানেও দেখি কত ক্লেম করে যে একদম বন থেকে আনছি তারপরে দেখা গেল যে আসলে পুরো দুই নম্বর এরকম বহু ঘটনা আমাদের এখানে গাড়ি নিয়ে বিক্রি করে মাঝে দেখা যায় বিশ্বাস হলে তো মানে মানুষের দাম দিয়ে কিন্তু মানুষের ইতস্ততা করবে না মানুষ কিনবে কিন্তু এই যে মানুষের ঠকানোর প্রতারণা তাদের মৌমাসের অনেস্টি শিখলো না আর সেটাকে ব্যবহার করলো চিটিং করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন কাজে এই যে জন্ম আর মৃত্যুর সময়টা পেয়েছ আমি কেন সৃষ্টি করেছি সেটা একটু মনে রেখো কেন সৃষ্টি করেছেন পরীক্ষা করে দেখবেন তোমাদের কে দুনিয়ার মধ্যে ঘাত প্রতিঘাত সংগ্রাম মুখর জিন্দিগি দিয়ে সুখ দুঃখ বিপদ আপদ সুখ শান্তি সবগুলো দিয়ে পরীক্ষা করে দেখবেন কার আমলটা সুন্দর করে আমার কাছে আসছে তো এই আল্লাহ তালা তোমাদেরকে এই সব নিয়ামত দিলেন হায়াত দিলেন আর এই সব নিয়ামত দিলেন এগুলো ভোগ করে আল্লাহ তালার যে পারপাসে তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই কাজটা করে আসুন তাহলে তোমার জন্য আল্লাহর কাছে বিশাল নিয়ামত রয়েছে এখন জন্ম মৃত্যুর মাঝখানে আবার হায়াত সবার সমান না তোমাদের মধ্যে আবার কার কারো বয়স দেখা যায় এত বেড়ে যায় অনেক লম্বা হায়াত দেই লম্বা হায়াত পেলেই সবাই খুশি হয়ে যায় কিন্তু বেশি লম্বা হয়ে গেলে যে খুব বেশি ফায়দা নাই এটা বোঝার জন্য কাউকে কাউকে লম্বা হায়াত দিয়ে দেখা যায় এখন সে এত কিছু জেনেছিল দুনিয়ার মধ্যে এত কাজ করেছিল এখন বয়স তার পার হয়ে গেছে আশি নব্বই পার হয়ে গেছে এখন সে মনে হয় যেন এত কিছু জানার পরে আর এখন আর কিছুই জানে না কিছুই মনে নাই তার নিজের ছেলে মেয়েকে চেনে না নিজের মেয়েকে বলে আপনি কোন জায়গা থেকে আসেন মেয়ে বলে আরে আমার মা আমাকে ভাবে বলে জীবন সে হয়ে গেছে এরকম এই অবস্থায় কাজেই তোমরা যে খালি তোমাদের বেশি বেশি দরকার হায়াতো বেশি দরকার সবকিছু বেশি দরকার বেশি হয়ে গেলে কত এনজয় করতে পারবা তা আপনারা বেশি এনজয় করতে পারবে না তো কাজে খুব বেশি দিন আফসুস করো না নবী করিম সালাম আল্লাহ আমাকে নিয়ে যাবেন না যাতে আমি একেবারে আল্লাহ আমাকে নিয়েন না এদিন আল্লাহ তালা ওনাকে শরীরে সমর্থ থাকা অবস্থায় সন্তানের সাথে নিয়ে গেছেন আল্লাহ তালা সবকিছুই করতে সক্ষম বুড়ো হয়ে গেলে মানুষ তখন শিশুর মতো হয়ে যায় তাই না এক কথা দশ বার বলে বারবার জিজ্ঞাসা করে নিজে চলতে পার না শিশুকে যেভাবে মা বাবা টয়লেটে নিয়ে যেতে হয় ক্লিন করতে হয় এখন বুড়ো মানুষকে এরকম করা লাগছে কি বিপদের কথা আল্লাহ আমাদেরকে অবস্থা থেকে নজারদান করুন আল্লাহমিনাল্লাহ কর্লাহমিন অমর কর্মের উপরে বোঝা না হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে দিন ইন আলিম কাদির তো কাদের উচিত জ্ঞান থাকলে বুদ্ধির বড়াই করো না তুমি আবার কিছুদিন পরে দেখবে যে তুমি শিশু হয়ে যাচ্ছি বেশি দিন থাকো আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী আলিম মহা জ্ঞানী কাদির আর কিছু করতে তিনি সক্ষম আল্লাহ তোমাদের কে কাউকে কাউকে অন্য কারো উপরে। অতিরিক্ত মর্যাদাশীল করেছেন অতিরিক্ত অনেক দান করেছেন বেশি করে রেজেকের ক্ষেত্রে কাউকে অনেক বেশি দিয়ে দিয়েছেন কাউকে কম দিয়েছেন আর যারা বেশি পেয়েছে তারা এই কাজ করে তাদের বেশি করে পেলে তাদের রেজেক থেকে তাদের কৃত দ্বার দাসী তাদের তখন কৃত দ্বার দাসী ছিল তাদেরকে শেয়ার করবে ভাগ করে দিয়ে দিবে এরকম করে নাকি তোমার কেউ এরকম দাস দাসী তোমার তোমাদের চাকর বাকর থাকলে তাদেরকে দাও না আর আমি তোমাদেরকে দিয়ে দিলাম তো বেশি দিয়েছি কেউ কেউ আছে এমন মাসা আল্লাহ অল্প অনেক বরকত আল্লাহ দিয়ে দিয়েছেন তার রোজ রোজগারের মধ্যে চিন্তাই করতে পারেনি যে এত সকাল পাঁচ বছরের এত টাকা জমা করে ফেলবে দশ বছরের আল্লাহ তাকে এত দিয়ে দিবেন তো এই তোমরা এত পাও কে দিল তার কথা কি মনে করো কিছু দিয়ে এমন শক্ত করি ধরা কাউকে দিতেও জান কিছু আমার আমার আমার আমার কিন্তু আল্লাহ বলেছেন দিয়ে পরীক্ষা করে দেখি কতটুকুন তুমি গরিব মিষ্কিন অসহায় মানুষ আল্লাহর রাস্তায় কি পরিমাণ খরচ করা একটু পরীক্ষা করে দেখি আর কি তাকে আলো বেশি করে দিয়েছেন সে যদি এরকম দান খেরাত করে তাহলে সেই লোকটাই প্রকৃত বুদ্ধিমান এবং জ্ঞানী আর যে আমার আমার করে কৃপণতা করে ধরে রাখলো সেই ব্যক্তি মূর্খ বোকার এত সম্পদ পাহারা দিয়ে রেখে গেল সে যে এত সম্পদ বানালো সে কি সব খেতে পারবে যারা বিলিয়নিয়ার তারা কত কত অংশ নিজেরা এনজয় করবে ফিফটি পারসেন্ট করবে নোয়েন্টি পার্সেন্টও করবে না খালি জমা করবে খালি জমা করবে খালি মিলিয়ন থেকে বিলিয়ন হচ্ছে বিলিয়ন থেকে ট্রিলিয়ন হবে আর তারপরে একদিন টট করে মরে যাবে এখন এগুলো তার ছেলে মেয়ে থাকলে ভাগাভাগি করবে কামড়াকামড়ি করবে না থাকলে গর্মেন্ট নিয়ে যাবে এ অবস্থা এগুলো এত পাওয়ার পরে আল্লাহ শকর আদায় করে না এত নিয়ামত পাওয়ার পরে মানুষগুলো কি আল্লাহতালার কৃতজ্ঞতা করতে অস্বীকার করে কৃতজ্ঞতা করতে চায় না কৃতজ্ঞতা প্রকাশ করে না অকৃতজ্ঞ হয়ে থাকতে চায় এই জন্য যাকে যত আল্লাহ তালা দিক থেকে বেশি দিয়েছেন আল্লাহ দেখতে চান যে তিনি দুটো কাজ করেন একটা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুযোগ হলেই শুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছ তুমি আমাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছ আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে ধন দিয়েছ তুমি আমাকে মান দিয়েছ তুমি আমাকে জ্ঞান দিয়েছ আলহামদুলিল্লাহ আর এগুলোকে কাজে লাগানো আল্লাহর কাজে লাগানো মানুষের উপকারে লাগানো এই দুটো জিনিস আল্লাহ তালা চান তাহলে সত্যিকার অর্থে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা হলো সুক্রিয়া জানানো হলো আর যে ব্যক্তি এগুলো করে না সুক্রিয়াও জানায় না আর এগুলোকে ভালো কাজে লাগায় না ব্যবহার করে না সেভাবে সে ব্যক্তি অকৃতজ্ঞ থেকে গেল এরপরে আল্লাহ আলমিন বলছেন আরো আল্লাহ তালা তোমাদের প্রতি কি অবদান দেখো আল্লাহ তালা আমাদেরকে একটু হিসাব করে কয়েকটা লিস্ট দিচ্ছেন কি কি দিয়েছেন আমরা তো মনে করতে চাই না তিনি তোমাদের জন্য দাম্পত্য জীবন দিয়েছেন স্ত্রীর জন্য স্বামীর ব্যবস্থা করেছেন স্বামীর স্ত্রী ব্যবস্থা করেছেন এই দাম্পত্য জীবনে বিয়ের সাথে আর দাম্পত্য থেকে আল্লাহ তালা তোমাদেরকে বানীন সন্তান সন্ততি দান করেছে বিয়ের আগে মানুষটা কবে বিয়ে করব কবে বিয়ে করব এখন বিয়ে হয়ে গেছে এখন বলে কবে সন্তান হবে কবে সন্তান হবে কবে ছেলেমেয়ের মুখ দেখব এখন ছেলে মেয়ের মুখ দেখেছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে আল্লাহ ফজলে এখন কি কয় ছেলে মেয়েকে বিয়ে কবে আর নাতি না কবে দেখবা আজুয়া যেকোনা সন্তান আর কারো কারো ভাগ্যে নাতি নাতিনের পরে যেটা থাকে কি পন্তিনা কি বলে পন্ত হ্যাঁ এদেরকেও দেখার সুযোগ আল্লাহ তালা কাউকে করে দিয়েছে ওরা মধ্যে চলে আসে আর এগুলো সবকিছু কি ওরা কাকুমিনা তৈর সবগুলো পাক পবিত্র হালাল সুন্দর সুন্দর জিনিস পাক পবিত্র আর যারা হারাম তরিকা এইগুলো করে গুনার তরিকা চলে যায় দাম্পত্য জীবনে গুনার তরিকায় তারা কাপল লাইফ মেনটেন করে গুনার তরিকা তারা দারো সন্তানের অধিকারী হয় এটা কি তৈ্যবাদ হয় আল্লাহ তালা তৈ্যবাদ দিয়েছে তৈ্যবাদ ভালো জরুর গুলোকে ভালো তরিকা মানুষের কাছে এটা ভালো লাগে না এত সুন্দর পাক পবিত্রটা বাদ দিয়ে মানুষ কোন দিকে যায় গান্ধা মানুষ তাই না খারাপের দিকে নজর যায় এত সুন্দর উল্টো দিকে চলে যায় আফাবিল তো তো এই আমি এত কিছু দিলাম এত সুন্দর সাজিয়ে দিলাম সংসার দিলাম স্বামী স্ত্রী দিলাম ছেলে মেয়ে দিলাম নাতি দিলাম তার আগে খাবার দাবারে এত সুন্দরের ফিরিস্টে বলা হলে এতগুলো সবগুলো আমি দিলাম আর আমার উপর ইমান না এনে বাতিল তরিকার উপর ইমান আনে শরীরের দিকে চলে যায় আর আমার নামাতের অস্বীকার করে বসে বৃষ্টি দেয় অমুক দেবতা ফসল বাড়ে অমুক দেবতার কারণে ইত্যাদি মানুষ বানিয়ে নিয়েছে মন করা কথা তার কোনো ভিত্তি নেই মানুষ এত আল্লাহ তালা নিয়ে আমাদের অস্বীকারী হয়ে যায় আর আল্লাহকে বাদ দিয়ে এবাদত করে পূজা করে এমন মাহবুদ এমন দেব যাদের দ্বারা রেজিক দেওয়ার কোন ক্ষমতা রাখে না আকাশ থেকে জমিন থেকে কোন রেজিক আল্লাহর ছাড়া তারা নিজেরা জোগাড় করিয়ে তোমাদেরকে দিতে পারে না ওলা তারা পারেনা ইমরান সাহাবি ছিলেন ইমরান দাদি লো আগে ইসলাম কবুল করেছেন হোসাইন তার বাবা ইসলাম করে না তিনি এখনো তো বাবাকে নিয়ে আসলেন এমরান ছেলে তার একটু বুঝান করে এখনো মূর্তি পূজা করে হোসাইন দাদি আল্লাহ তালকে নবী করিজ্ঞেস করলেন তোমার মাহুদ কয়জন কারো বলে যে আমার মাবুদ সাতজন ছয়জন দুনিয়ার মধ্যে আর একজন আকাশের উপরে তখন তিনি বললেন যে তো তোমার কাছে দামি কোনটা মনে হয় গুরুত্বপূর্ণ কোনটা ক যেটা আকাশ আছে উনি গুরুত্বপূর্ণ তো এগুলো কিছু করে না কিছু কোন না। সব বাদ দিয়ে ইলাহা ইলা আল্লাহ কোন আল্লাহ ছাড়া এই কথা স্বীকার করে ফেলো আল্লাহ তাল্লাকে তৌফিক দিলেন স্বীকার করলেন ইমান কবুল করে ফেললেন তারপরে তিনি বললেন তুমি না ইমান পড়ানোর আগে বললেন তুমি যদি কালিমা পড়ে ফেলো তাহলে আমি তোমাকে দুটো সুন্দর বাক্য শিখিয়ে দেবো আল্লাহ আল্মনি রুশ দি ও আনসার নফসি এই দুটো বাক্য শিখিয়ে দিলেন আল্লাহম আলহেমনি রুশ অর্থ কি যে আল্লাহ হেদায়েত রুশ মানে হৃদায়াত আমাকে হেদায়ত এলহাম করে দেন আমাকে আমার ভিতরে এই হেঁতের চেতনা ঢুকিয়ে দেন এলহাম থেকে আলহেমনি আল্লাহ রক্ষা করেন হেফাজত করেন সুন্দর একটি দোয়া আল্লাহ আলহেম নীর ইন আল্লাহ হায় আলম আন তুমলা আল্লাহর জন্য এইরকম উল্টো পাল্টা এক্সাম্পল তোমরা ঠিক করোনা যে আল্লাহর সঙ্গে এইরকম শরীর আসে যে আল্লাহ তো প্রধান মাহুদ তবে অনেক ছোটখাটো মাবুদ আছে কেউ বৃষ্টির দায়িত্ব পালন করেন কেউ সন্তান সন্ততি দেওয়ার দায়িত্ব পালন করেন এগুলা খবরদার এগুলো না। সব আল্লাহ তালা একলাই করেন ইন্নআল্লাহ আলম আন তুম্লা আলমুন আল্লাহ তালাই করেন আহ সব কিছু জানেন তোমরা কিছুই জানো না